পিসটি বাংলা হ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 সলাসমীমস রসুল্লাই প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসেলের উপর সাল্ল আলাহ আমরা হালাল হারামের বিধানে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করতে চাচ্ছি সালাত ছেড়ে দেওয়া একটা হারাম কাজ নেহায় অন্যায় বড় গুনহার কাজ ইসলাম নির্ভর করে পাঁচটার উপরে ইসলামের নির্ভরের ভিত্তি হচ্ছে পাঁচটি তার একটি হচ্ছে সলাদ যদি মানুষ সলাদ ছেড়ে দেয় তাহলে মানুষ পরকালে পরিণতি তার খুব কঠিন হবে তাকে জাহান্নামে যেতে হবে সাথে সাথে সলাৎ এমন একটি এবাদত যদি এবাদতটা না টিকে তাহলে অন্য কোন এবাদত টিকবে না আল্লাহ রসুল বলছেন যে বিচারের মাঠে আদম সন্তানের প্রথম যে হিসাব হবে নিকাশ হবে বিচার হবে সেটা হবে সলাৎ সম্পর্কে ফাইন সালোহাত সালোহা সায়র আমালিহী যদি তার সলাৎটা টিকে যায় তাহলে তার সব আমল টিকে যাবে ফাইন ফাসাদাত ফসাদ সায়র আমালিহী যদি তার সলাপটা বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে তার সব বাতিল হয়ে যায় সম্মানিত দর্শক মন্ডলী একটা মানুষ রাস্তায় একটা তার একটা নেকি পড়েছিল একজন মানুষ একজন ভিক্ষুককে কিছু খেতে দিয়েছে তার একটা নেকি পাবে তার নেকি আছে এ কথা আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন আল্লাহ রসুল একথাও বলছেন যে বিচারের মাঠে যদি কোনো মানুষের সলাৎ না টিকে যদি সলাত না থাকে তাহলে বাকি যত আমল আছে সব ক্রশ চিহ্ন দেওয়া হবে সেগুলি সে নেই পাবে না সলাৎ আদায় করিনি দান করেছি নেকি পাব না সলাত আদায় করিনি এমনিতেই কিছু মানুষের জন্য কল্যাণমূলক কাজ করেছি উপকার করেছি নেকি পাবো না আল্লাহ আল্লাহতালা বলেন অকিমসলাত অতস জাকাত তোমরা সলাত আদায় করো তোমরা জাকাত প্রদান করো এটা আল্লাহ আল্লাহতালার আদেশ अल्लाह तला हा फिजल्सलावोस्ता तुम्हारा पांचक्त सलाद आदाय करो विशेष भाव असर सलाद आदाय करो गुरुत् जाते वो ना है। जा बहु मानस ही कर सलाद दे दी कर आदायर को सूझ नहीं अल्लाह तला फल्ल रब्बिक अपनी सलाद आदाय करतीपालक के डार्जन আল্লাহ বলেন অকিমি তোমরা মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে বিরত রাখে আর সলাৎ হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সম্মানিত দর্শক মন্ডলী অবশ্য আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শ্যাম পালন করা ওমামা বাহেলিরাজি আল্লাহ তালা বললেন আলার রসুল আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে জাননাতে যাবো ডালারসুল বললেন যে ওমামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের তুলনায় কোনো ইবাদত নেই তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শ্যাম আর আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাৎ সলাদ দিয়ে আল্লাহকে বেশি ডাকা যায় সলাৎ আদায় করলেই মানুষ আল্লাহকে খুব বেশি বেশি ডাকে এই জন্য আল্লাহ তালা বলছেন যে সলাৎ হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম আবহরায় রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে তার একটি হচ্ছে সলাৎ প্রথমে হচ্ছে লাইলাহ ইহনা মোহাম্মদ রসুল্লাহ এই শিখের উক্তি দিতে হবে যে আল্লাহবেদিতে কোন মাহবুদ নেই তারপরে এই শিখের উক্তি দিতে হবে যে মোহাম্মদ আল্লাহ রাসুল মানে সেরেক করা যাবে না আর যেটুকু এবাদত করতে হবে সেটুকু আল্লাহর রাসুলের আনগত্যেই করতে হবে তাছাড়া এবাদত কবল হবে না এরপরে তিনি বলেন সলাত আদায় করতে হবে জাকাত প্রদান করতে হবে তাহলে আল্লাহ বলছেন সলাত আদায় করতে যা ফরজ আল্লাহর নবী বলছেন সলাত আদায় করতে যা ফরজ এই ফরজের গতিতেই ফরজের ভিত্তিতেই তা আদায় করতে হবে যদি মানুষ না করে তাহলে তার পরকাল টিকবে না ফরজকে ফরজ মনে করেই আদায় করার চেষ্টা করতে হবে দেখুন সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ একে ফরজ বলেছেন আল্লাহর নবী একে ফরজ বলেছেন আল্লাহ রসুল বলছেন যে মুরও আউলাদা কুম্বির সলাত ওবনসাবে সিনি না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর চোদ্দ বছর বয়সে তাকে পিটিএ সলাত আদায় করা সম্মানিত দর্শক মন্ডলী চোদ্দ বছর বয়সে ছেলেকে পিটিএ করতে হবে। যে কোন মূল্যে 10 বছর বয়সে ছেলেকে পিটিএ করতে হবে যে যেকোনো মূল্যে আমরা বলতে পারি সলাতি এমন একটা বিধান যার ব্যাপারে প্রস্তুতি আট বছর আর কোনো বিধানের প্রস্তুতি আট বছর নয় সে পালন একটা বিধান এর ব্যাপারে আল্লাহ রসুল কোন নতুন নিয়ম পদ্ধতি পালনের জন্য বলেননি আদেশ করে তোমাদের প্রতি সিএম ফরজ পালন করা জাকাত একটা বিধান এর প্রশিক্ষণ তিনি কিছু বলেননি হজ করা একটা বিধান এর প্রশিক্ষণে তিনি কিছু বলেননি কিন্তু সলাতের ব্যাপারে বলছেন যে যখন ছেলের বয়স সাত বছর হবে তখন তোমরা তাকে সলাৎ আদায় করতে আদেশ করো যখন তার বয়স দশ বছর হবে তখন তাকে পিটিএ সলাত আদায় করতে বলো তাহলে এখানে সাত থেকে দশ তিন বছর হলো আর দশ থেকে আমরা কতদিন পর্যন্ত বাধ্য করতে পারি বড়ো হওয়া যুবক হওয়া পর্যন্ত এটা চোদ্দ পনেরো বছর আমরা যদি পনেরো বছর ধরেনি। তাহলে ওখানে হলো তিন বছর আর এখানে হলো পাঁচ বছর পাঁচাত্তিনে আট বছর এই আট বছর হল সলাতের ট্রেনিংয়ের বছর যেই আট বছর যাবৎ পিতা এবং মাতা সবসময় ছেলে মেয়েকে সলাৎ আদায়ের জন্য আদেশ করবেন সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আরো একটা কথা বলি এই আট বছরে যদি কোনো ছেলেমে ছেড়ে দেয়। মেয়ে সলা না করে তাহলে পাপ কার হবে সমিত দর্শক মন্ডলী পিতা মাতার পাপ হবে কেন এই জন্য যে এই ১৪ পনেরো বছর পর্যন্ত আল্লাহ আল্লাহতালা ওই ছেলেকে বলছেন না যে তুমি সলাত আদায় করো আল্লাহর নবী বলছেন না যে এই ছেলে তুমি সলাত আদায় করো আল্লাহ আল্লাহতালা বলছেন যে ওয়া মুর আহ বিশ তুমি তোমার পরিবারকে ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সাত বছর বয়সে সলাত আদায় করতে বলো তাহলে দেখুন তো সলাৎটা আল্লাহ ছেলেকে আদায় করতে বলছেন না ছেলের পিতা মাতাকে বলছেন যে তুমি তাকে সলাত আদায় করতে বলো এটা স্পষ্ট যে আল্লাহ তালা বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো আল্লাহ রসুল বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো শুনুন এই পনেরো বছর পর্যন্ত যদি ছেলে মেয়ে সলাতাদাই না করে তাহলে তার সমস্ত পাপ পিতার হবে মায়ের হবে এই পাপ ছেলের হবে না পনেরো বছর পরে যদি ছেলে মেয়ে না করে আর ছেলে মেয়ে বাড়িতে থাকে তখন পাপ দুই ভাগে বিভক্ত হবে ছেলেরও হবে পিতামাতারও হবে মেয়েরও হবে পিতামাতারও হবে কেন এখানে পিতামাতার দায়িত্ব সলাতাদায় করতে বলা বাধ্য করা কোনো ছেলেকে আল্লাহ আল্লাহতলা বলছেন না যে তুমি করো অতএব এই হুকুমের অধীনে ছেলে নয় এই হুকুমের অধীনে হচ্ছে ছেলের মাতা এটা নিশ্চিত ধরে নিতে হবে যে পিতা মাতাই দায়ী হবেন অতদিন পর্যন্ত বুঝতে পারছি না যতদিন পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি সম্মানিত দর্শক মন্ডলী আমরা মনে করছি যে আমাদের শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই আমরা বিষয়টি বুঝি এবং ছেলে মেয়েকে আমরা সেভাবে গড়ে তুলি যারা বাল্য অবস্থা থেকেই শলাত আদায় করতে প্রস্তুতি গ্রহণ করে যেটা আল্লাহ আদেশ করেছেন যেটা নবী আদেশ করেছেন সমন্বিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে ইনশাল্লাহ এ বিষয়ে গুরুত্বপূর্ণ জোরাল আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই চায় মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে আল্লাহ কিভাবে তার সঙ্গ কিভাবে তার একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল্লা সাল আলিহাসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন কাল রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দা ট্রলেজি দাই অফ ইসলামেং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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in Better Half or better Half. Paraburti Anushthan, Peace TV, Bangalaya. As-salamu wa rahmatullah. Shamanita Darsak Mandali, Amraabh. সলাৎ আদায় করতেই হবে এই বিষয়ে আলোচনা করছিলাম দেখুন সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ একে ফরজ বলেছেন আল্লাহর নবী একে ফরজ বলেছেন আল্লাহ রসুল বলছেন যে মোর আও কুম্বি সলাত না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাৎ আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর 14 বছর বয়সে তাকে পিটিএ সলাত আদায় করাও সম্মানিত দর্শক মন্ডলী ১৪ বছর বয়সে ছেলেকে পিটিএ সলাত আদায় করতে হবে যে কোনো মূল্যে দশ বছর বয়সের ছেলেকে পিটিয়ে সলাত আদায় করতে হবে যে কোনো মূল্যের আমরা বলতে পারি সলাতি এমন একটা বিধান যার ব্যাপারে প্রস্তুতি আট বছর আর কোনো বিধানের প্রস্তুতি আট বছর নয় শ্যাম পালন একটা বিধান এর ব্যাপারে আল্লাহ রসুল কোনো নতুন নিয়ম পদ্ধতি পালনের জন্য বলেননি আদেশ করে যেন তোমাদের প্রতি শ্যাম ফরজ করা পালন করা জাকাত একটা বিধান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 আমরা যদি পনেরো বছর ধরে নিই তাহলে ওখানে হলো তিন বছর আর এখানে হল পাঁচ বছর পাঁচাত আট বছর হলো সলাতের ট্রেনিং এর বছর যে আট বছর যাবৎ পিতা এবং মাতা সবসময় ছেলে মেয়েকে সলাৎ আদায়ের জন্য আদেশ করবেন সম্মানিত দর্শক মন্ডলী এখানে আরো একটা কথা বলি এই আট বছরে যদি কোনো ছেলে মেয়ে সলাৎ ছেড়ে দেয় সলাৎ আদায় না করে তাহলে পাপ কার হবে সম্মানিত দর্শক মন্ডলী পিতা মাতার পাপ হবে কেন এই জন্য এই চোদ্ বছর পর্যন্ত আল্লাহ ওই ছেলেকে বলছেন না যে তুমি আল্লাহর নবী বলছেন না যে বলছেন যে বিশ তুমি তোমার পরিবারকে ছেলে মেয়েকে সোলাদ আদায় করতে বলো আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সাত বছর বয়সে সোলাদ আদায় করতে বলো তাহলে দেখুন তো সলাৎটা আল্লাহতলা ছেলেকে আদায় করতে বলছেন না ছেলের পিতা মাতাকে বলছেন যে তুমি তাকে সলাৎ আদায় করতে বলো এটা স্পষ্ট যে আল্লাহতলা বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সলাৎ আদায় করতে বলো আল্লাহ রসুল বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সলাৎ আদায় করতে বলো শুনুন এই পনেরো বছর পর্যন্ত যদি ছেলে মেয়ে সলাৎ আদায় না করে তাহলে তার সমস্ত পাপ পিতার হবে মায়ের হবে এই পাপগুলি ছেলের হবে না পনেরো বছর পরে যদি ছেলে মেয়ে সলাতাদাই না করে আর ছেলে মেয়ে বাড়িতে থাকে তখন পাপ দুই ভাগে বিভক্ত হবে ছেলেরও হবে পিতামাতারও হবে মেয়েরও হবে পিতামাতারও হবে কেন এখানে পিতামাতার মাতার দায়িত্ব সলাতাদাই করতে বলা বাধ্য করা কোনো ছেলেকে আল্লাহ আল্লাহতালা বলছেন না যে তুমি করো অতএব এই হুকুমের অধীনে ছেলে নয় এই হুকুমের অধীনে হচ্ছে ছেলের পিতে ছেলের মাতা এটা নিশ্চিত ধরে নিতে হবে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 যে আমাদেরকে সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তাই ম করে সলাত আদায় করতে হবে পশ্চিম দিকে মুখ করে সলাত আদায় করতে হয় পশ্চিম বোঝা যায় না বিনে পশ্চিমে সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে সলাাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না তাহলে শুয়ে থেকে সলাত আদায় করতে হবে তার শরীরের যেটা গতি সেই গতিতেই সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাতাদা লেগে নেই মানুষ কোন স্থানে নগ্ন হয়ে আছে ধরুন আমরা বুঝতে পারি এইভাবে যে কেউ নৌকায় যাচ্ছিল স্টিমারে যাচ্ছিল নৌকা ডুবে গেছে পানিতে তার পরন থেকে সব কাপড় চুপড় খুলে গেছে এখন मुसलमान जरा महिला तरह तचरण करा तरम कपड़ खुले नग्न अवस्था तरह सामने हाँटते बाो विभिन्न धरण শাস্তি দিচ্ছে আল্লাহ তুমি কিছু অবগত সময় একজন সলাৎ আদায় করতে হবে যেকোনো মূল্যে সলাত আদায় করতে হবে সলাত আদায় করতেই হবে এই অবস্থাতেও সলাত আদায় করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী সলাৎ মাফ এরকম কোন পৃথিবীতে সময় সুযোগ নেই অন্য এবাদতের বদল চলে সলাতে বদল চলে না একটা মানুষ রোজা করতে পারছে না শ্যাম পালন করতে পারছে না অসুস্থ অন্য একজন গরিব মানুষকে সকাল সন্ধ্যা হবে তার শ্যাম হয়ে যাবে লোকটারও হবে তারও হবে একজন ধনী মানুষ হজ করতে যেতে পারছে না শরীর ঠিক নেই অর্থ সম্পদ আছে অসুস্থ আরেকজন মানুষকে টাকা দিল যে হজ করেছে তাকে ওই ব্যক্তি হজ করে আসলো এর হজ হয়ে গেল শ্যামের বদল চলে সলাতের বদল চলে না হজের বদল চলে সলাতের বদল চলে না সম্মানিত দর্শক মন্ডলী শেয়ামের কাপ ফাড়া চলে সলাতের কাপ ফাড়া চলে না এর কাপ ফাড়াই হচ্ছে সলাত আদায় করা যে যেকোনো মূল্যে সলাত আদায় করতেই হবে আপনার একটা ছেলে একটা মেয়ে দশ বছর বয়সে সোলাত আদায় না করে আপনার বাড়িতে থাকতে পারে না হতে পারে না এটা অসম্ভব এটা ভাবাই যায় না যে আপনার ছেলে ব্যাক আপনার মেয়ে সলাত আদায় করবে না আপনার বাড়িতে থাকবে খাবে এইরকম মানে এটা ধারণাই করা যায় না যে যেকোনো মূল্যে আদায় করতে হবে এই জন্যই সেই কালে আবু হানি ফার বলেছেন কেউ যদি একক্ত সলাত অলসতা করে ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করতে হবে পিটিয়ে তাকে সলাত আদায় করতে বলা হবে সলাত আদায় না করলে সে যে মহাপাপী এটা নিশ্চিত সলাত আদায় না করে আপনার ছেলে আপনার বাড়িতে খেতে পারে এমনটা আশা আপনি করিয়েন না এটা ঠিক নয় আপনি পিতা হিসেবে দায়িত্ব পালন করুন আপনি মাতা হিসেবে দায়িত্ব পালন করুন আপনার ছেলে মেয়ে সলাৎ আদায় না করে আপনার বাড়িতে এক সন্ধ্যে খাবে এরকম আপনি আশা করিয়েন না আমরা বলছিলাম সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে আমরা বলি যদি সলাত আদায় করি রাসুলের পদ্ধতি না করি তাহলে কি হবে এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা সল্লাত আদায় করলাম কিন্তু রাসুলের পদ্ধতিতে করলাম না তাহলে কি হবে আল্লাহ আল্লাহতালা বলছেন যারা সলাত আদায় করে অমনোযোগ সহকারে সলাত আদায় করে সলাতের নিয়মকে মূল্যায়ন করে না সলাতের পদ্ধতিকে মূল্যায়ন করে না এর জন্য ধ্বংস সুনিশ্চিত এরা জাহান নামে যাবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলহাসাল্লাম একদা এক ব্যক্তিকে বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকে দুই রেখা আদায় করে আল্লাহ রাসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন যে সাললে তু লোকটা আবার আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন যে তুমি সল্লা আদায় করো তুমি সল্লত আদায় করি লোকটা আবার দুই রেখাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন যে তুমি সল্লা আদাই করো তুমি সল্লা দায় করনি সম্মানিত দর্শক লোকটি তিন তিনবার বলছেন যে তুমি যদি বলেন হ্যাঁ তুমি করেছো তবে সুন্দর হয়নি তাহলে হয়তো কিছুটা আশা করা যায় যে কিছু নেকি হবে কিন্তু আল্লাহ রসুল যে একেবারেই না করে দিচ্ছেন হাদিস তো মুসলিম শরীফের যে তুমি সলাত আদাই করনি তাহলে আমাদের কি হতে পারে তাহলে গতি কি হবে এইভাবে বুঝেনি যে রাসুলের পদ্ধতিতে সলাত না হলে সলাত কবল হবে না আল্লাহ রসুল তাকে শেষ পর্যন্ত সলাতের পদ্ধতি শিখিয়ে দিলেন লোকটা যখন বলল যে আপনি আমাকে আলমনি দেন এর চেয়ে আমি ভালো করে সলাত আদায় করতে জানি না তখন আল্লাহ রসুল বললেন যে এই পদ্ধতিতে সালাত আদায় করো একদা রাসুল সাল আলহি ওসাল্লাম বলেন যে আসুক মাইকাল সবচেয়ে নিম্ন চোর সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে সলাচ্চুর সবচেয়ে বলতে গেলে জঘন্য চোর হচ্ছে সলাচ্চুর টাকা চুরিও চোর তবে সবচেয়ে খারাপ চোর নয় সম্পদ চুরিও চোর যে সম্পদ চুরি করে সেও চোর কিন্তু সবচেয়ে নিকৃষ্ট বলা যায় না সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে সলাচ্চর সাহাবিগুন বললেন যে কেই ফাইয়াস আল্লাহ নবী মানুষ সলাৎ কিভাবে চুরি করতে পারে সলাদ কি কোনো চুরি করার বস্তু আল্লাহ রসুল রুকুযা ম্যালাম ইত্য রুকা যে ব্যক্তি রুকুদের ঠিক মতো আদায় করল না সেই তো সলাৎচোর যেসলিমের হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছেন যে আমাকে আদেশ করা হয়েছে সলাৎ আদায়ের জন্য মানুষ যদি সলাৎ আদায় না করে মানুষ যদি পালন না করে লাইল্লা না বলে তাহলে আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত সলাাত আদায় না করছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা মনে করছি যে সলাত আদাই একজন মানুষ করলো না একটা পাপ আর করলো রাসুলের পদ্ধতিতে করল না এটা আর পাপ সম্মানিত দর্শক মন্ডলী একাদিসে এসেছে রাসুল সাল্লাস্লাম বলছেন যেই ব্যক্তি রুকু করার সময়তে তার পিঠকে একেবারে সোজা ঠিক করলো না আল্লাহ আল্লাহতলা তার সলাত কবুল করবেন না তার এবাদত কবুল না। যারা রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করে না তাদের এবাদত আল্লাহ তালা কবুল করেন না আমাদের সকলের উচিত হবে যে মানুষের মুখে সরাসরি সলাতের বিষয়টি না জেনে না শোনে আজকে বাংলা বোখারি আছে বাংলা মুসলিম আছে বাংলা আবু আবুদাউদ আছে বাংলা নাসাই আছে বাংলা তিরমিজি আছে বাংলা ইবনু মাজা আছে বাংলা মেসকাত আছে বাংলা বুলগুল মারাম আছে সব বাংলা হাদিস গ্রন্থ আছে আমরা একটু দেখে সলাদটার পদ্ধতি কি হবে কেমন ভাবে হবে এইভাবে আমরা সলাত আদায় করি সমন্বিত দর্শক মন্ডলী আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা রাসুলের পদ্ধতিতে সলাৎ আদায় করুন যে সালাত আল্লাহ কবুল করবেন নইলে সলাতের পরিণাম হবে হত্যার যোগ্য নেকি পত দূরের কথা আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদেরকে সুন্দর করে সলাত আদায় করার তফিব দান করো আল্লাহ আমিন সুহনাক লাম ও এহমদিকে আশ্যাদা এস্যাদা ইলাই লাইলাইল নতাাক খরকে উদুলেক সিয়াম এস্যাম এস্য়াম এস্য়াম আপনার পারে, সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর पाउन्ड एकोंटाम्बर 011321301 आइबैन जी बी बान्डो लो ओ डी 309 634 01 0241 92 स्ट कोड़ 306083 स्वेफ बी आईसी कोड़ आइबी ओ बी जी बी बाईश टाका पाठी आमदरी इमेल कोरून admin at pctv.tv pctv मानोवतर समधान আমল করলেই কি কি সংরক্ষণের শর্ত হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় बुजुर्ई विशिष्ट नीतिमाल जार कारण इसलाम सारा विश्व जनप्रिय हो उठे देखूम